সমাধান والله والله لا ينتهي لا ينتهي بالحصر ما أعطاه السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো কালিমার দাবি এই প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নিজেদের পরিচয় দিয়েছি মুমিন বলে লা মুহাম্মুর রসুল পাঠ করে মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ করতে পেরেছি। সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের পরিচয় ধারণ করেছি এটা অরব্বুল আলমিনের বহু বড় নামত বহু বড় দয়া এসান আমাদেরকে শেষ নবী আখিরি নবীর সর্বশ্রেষ্ঠ নবী খাতমুল আিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য উম্মত হওয়ার তৌফিক তিনি দান করেছেন এটা অনেক বড় নিয়ামত তো সেই কালিমার কিছু দাবি তো আমাদের উপর আছে কালিমা পাঠ করলেই শেষ হয়ে যায় না কেউ যখন কোনো বাহিনীতে ভর্তি হয় শুধু নাম লেখালেই কিন্তু যথেষ্ট হয় না ওই বাহিনীর কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন থাকে কিছু দিক নির্দেশনা থাকে কিছু সিস্টেম থাকে তাকে সেটা ফলো করতে হয় না হয় তাকে শাস্তি পেতে হয় বহিষ্কৃত হতে হয় নানা রকমের সমস্যায় তাকে জড়িয়ে যেতে হয় আমরা কালিমা পাঠ করেছি লাইলা হাই্লা পড়েছি রব্বুল আলমিনের তৌফিকের কারণে আলহামদুলিল্লাহ কিন্তু এই কালিমার কিছু দাবি কিন্তু আমাদের কাছে আছে আমাদের উপর আছে সেগুলোকে পালন করতে না পারলে আমার এই কালিমা মুখের কালিমা হয়ে যাবে অন্তরের কালিমা হবে না আর যখন মুখ এবং অন্তর একটার একটার পক্ষে না থাকবে অরব্বুলি আলমিন আমার ওই মুখের কথাকে কোনো মূল্য দেবেন না এটা তো মুনাফিকের মতো হয়ে যাবে মুনাফিকরাও তুই মান এনেছিল ও রসুলের সাথে নামাজের শরিক হতো কিন্তু তাদের দিল রসুলকে রসুল হিসাবে মানে নাই তাদের অন্তর আনকে আল্লাহর কিতাব হিসাবে মানে নাই সেজন্যই মুনাফিকদের সম্পর্কে অরব্বুলি আলামিন বলেছেন ইন্নাল মোনাফি কিনাফি দরকিল আসফেল জাহান্নামের একদম সবচেয়ে নিম্ন জাহান্নাম যেটা সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম যেটা অরব্বুলা আলামিন মোনাফিকদেরকে সেখানে নিক্ষেপ করবেন সবচেয়ে মারাত্মক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে কেন এটা যে তাদের অন্তর এবং মুখের কথা একটার সাথে আরেকটার মিল ছিল না আমাদের কালিমার অবস্থাও যদি তাই হয় যে কালিমা পড়েছি ঠিকই কিন্তু কালিমার দাবি আমি মিটাতে পারি নাই তাইলে মোনাফিকদের কাতারেও না আমি সামিল হয়ে যাই সেই আশঙ্কা রেখেই কিন্তু আপনাদের সামনে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি যাতে प्रत्येकता मोमिन कलिमाय विश्वास प्रत्येक मानूष जान कलमार दबीगुलू पूरण करते अल्लाह तक के तौफिक अनायत करें प्रिय बंधुरा आज के जो प्रसंगटा आलोचना करते चाहिए से दो प्रसंग आल्ला चावार नाम ही दो अल्लाहर काार्थना करार नाम ही दो आल्ला क्षमा चावा एट दोआ औरबुल आलमी दुआ सम्पर्के अबादत सम्पर्वन যারা আল্লাবাদ করা থেকে অহংকার করে মানে করে না সৈয়দ খুলুন জাহান্নামাখির তারা জাহান্নামে চলে যাবে ও চিরেই আলামিনের কথা কাজী দোয়া আমরা যখন চাবো অবশ্যই আল্লাহর কাছে চাবো এটা ক্যালিমার দাবি চাইতে হবে এই আবাদত থেকে এই গুরুত্বপূর্ণ এবাদত থেকে যারা নিজেদেরকে বঞ্চিত করছেন তাদেরকে উৎসাহিত করা তাদেরকে জাগিয়ে তোলা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য একজন মানুষের জন্য এটা চূড়ান্তা আল্লাহ তাকে বান্দা হিসেবে যদি স্বীকৃতি দেন আমরা একটু লক্ষ্য করলে দেখব হজরত রসুল করিম সালামা করিমে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন রবাহ আলমিন বলছেন রবুল আলামিন ব্যবহার করেছেন কিন্তু যখনই রসুল করিম সাল আলী ওসাল্লামকে আল্লাহ তালা সাক্ষাতের জন্য ডাকি নিলেন যাকে আমরা মেয়ারাজ হিসেবে জানি হজরত রসুল করিম সাল্লামকে রবীলিন সর্বোচ্চ সম্মানটা যখন দিয়েছিলেন নিজের বন্ধুকে নিজের কাছে ডাকিয়ে নিয়েছেন একান্তে কথা বলেছেন সেই প্রসঙ্গটা যখন রবীন্দন করেছেন আলামিন সেই রব সমস্ত রকমের আশ্চর্যজনক কাজ যার পক্ষে সম্ভব মেয়ারাজের ঘটনা এক আশ্চর্যজনক ঘটনা রব্বুল আলমিন এমন কাজ তার পক্ষে সম্ভব সমস্ত রকমের অক্ষমতা থেকে সুভান তিনি পবিত্র এটা তার পক্ষে সম্ভব কি করেছেন তিনি গেছেন সেই ঘটনা বলা উদ্দেশ্য নয় আমার যে প্রসঙ্গ বলা এমন পবিত্র মুহূর্তের রসুলকে আল্লাহ তালা কিন্তু মুবাসির বলেন নাই বসির বলেন নাই নজির বলেন নাই সিরাজ বলেন নাই মুনির বলেন নাই তিনি বলেছেন তার বান্দা আব্দ আবদি কি বুঝা গেল আব্দ হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বড় সম্মানের শব্দ তার রব সে যার আবাদত করে সেই মাবুত তার বান্দাকে বান্দা বলে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি পাওয়াটা এটা অনেক বড় বিষয় হজরত রসুল করিম সাল্লাহামকে আল্লাহ তালা তার বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন প্রিয় বন্ধুরা এই কথাটা বলার যে উদ্দেশ্য যে এই আয়াত আলামিন বান্দাকে বলছেন আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায় দুহাত তোলে আমার কাছে প্রার্থনার হাত বাড়ায় যখন ইবাদি আল্লাহ আমাকে ইবাদ বলতে পারলেন আমি কি এই কথাটা বলতে পারি না আলামিন আল্লাহ আপনি যেহেতু আমাকে আপনার বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমি ও স্বীকৃতি দিচ্ছি আমার নামাজ আপনার জন্যই अमार अपनार अमार बेचे थका अपन हायनार्थ मृत्यु समस्त आलम समस्त जहां रब जिन सुनता सबकिवीकृति दीते बान्दावले स्वीकृति दिशा की आल्ला एकम्र महबुद हिसाब स्वीकृति दीते चरम दुर्भाग्य जल्लाह आदर कर माया मोहब्बत कर भलोवेसे अबादी डाक दिखान অথচ আমি আমার রবকে মাবুত বলে স্বীকার করতে পারছি না যাই হোক এই আয়াত রব্বুল আলমিন যে প্রসঙ্গ আনছেন যে কথাটা বলছেন সে প্রসঙ্গেই চলে যায় আল্লাহ বলছেন আমাকে আমার বান্দা যখন ডাকে বান্দাজন এমন না ভাবে সে দূরের কাউকে ডাকছে সে এমন কাউকে ডাকছে যিনি ঘুমিয়ে আছেন এমন কাউকে ডাকছে যিনি ব্যস্ত আছেন এমন কারো দরবার সে এসেছে যে দরবার পর্যন্ত পৌঁছতে তাকে অনেক বাধা ডিঙ্গাতে হয় সেজন এমনটি না ভাবে রবী আলমিন দুনিয়ার অবস্থা বুঝাচ্ছেন ও মানুষ তুমি দুনিয়ায় মানুষের কাছে কেন চাও তুমি যার দরবারই যাও সে সারাক্ষণ জেগে থাকে না এমন সময় তুমি গেলা সে ঘুমিয়ে আছে এমন সময় তুমি গেলা সে ব্যস্ত আছে নিজের কাজে এমন সময় তুমি গেলা যে সে তোমাকে সাক্ষাৎ দিতে চাচ্ছে না সে বিরক্ত সে অসুস্থ নানা রকমের ঝামেলায় থাকতে পারে ও আমার বান্দা তুমি এমন কারো কাছে কেন যাও তোমার জন্য আমি রপ্ত আছি করিব হজরত ইউনুস আলহিৎসাল্লাম যখন মাছের পেটে থেকে ডেকে কাকে ডেকেছিলেন তখন কে ছিল তার পাশে কোন বুজুর্গ কোন আল্লাহ আল্লাহওয়ালার কাছে তিনি ছুটে গিয়েছেন কার পক্ষে সম্ভব ছিল হজরত ইউনুস আলহিহিস্লা ওই সাগরের মধ্যে মাছের পেট থেকে কোন মাছের পেটের মধ্যে আছে কোথায় আছে কোনো খোঁজখবর পাওয়া যায় সেখান থেকে তাকে উদ্ধার করে আনা এটা কার পক্ষে সম্ভব যার পক্ষে সম্ভব হজরত ইউনুস আলহিসালু আসসাল্লাম সেই আল্লাহকে ডেকেছেন হজরত ইউসুফ আলি সাল্লাকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করে ওই অন্ধকার কূপে তিনি কাকে দেখেছেন। সে আল্লাহকেই দেখেছেন। যার পক্ষে এই জায়গা থেকে হজরত ইউসুফ আলি সাল্লাকে রক্ষা করা সম্ভব হজরত ইব্রাহিম খলিলউল্লাহ আলি সালাতলামকে যখন নমরুত আগুনের মধ্যে নিক্ষেপ করে হজরত খলিলউল্লাহ ইব্রাহিম আলি সালাতলাম কার কাছে হাত বাড়িয়েছেন তার কাছেই হাত বাড়িয়েছেন যার পক্ষে এই আগুনের ক্ষমতাকে নষ্ট করা সম্ভব আগুনের ক্ষমতা যেই রব দিয়েছেন তার কাছেই চেয়েছেন আল্লাহ সুবাহ বান্দাকে এই কথাটাই বলতে যাচ্ছেন। চাচ্ছেন করিব ও আমার বান্দা তুমি কার কাছে যাচ্ছ কোথায় যাচ্ছ কেন যাচ্ছ তোমার কঠিন মুহূর্তে তো আমি আল্লাহ তোমাকে বাঁচিয়েছি তোমার মায়ের পেটে আমি তো দুধের ব্যবস্থা করেছি আমি তো খাবারের ব্যবস্থা করেছি আমি তোমার পানির চাহিদা মিটিয়েছি ওই অন্ধকার পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে কি অবস্থা আমার সেই জায়গায় যেই আল্লাহ আমার সহযোগিতায় আমার সাহায্যে আসছেন দুনিয়া এসে আমি যখন বড় হয়ে গেছি আমি যখন নিজে চলতে পারি ফিরতে পারি যখন যা ইচ্ছা তাই করতে পারি আমার আল্লাহ আমাকে সে ক্ষমতা দিয়েছেন এখন আমি আমার রবকে ভুলে গিয়েছি এখন আমি অন্যের দরবারে চলে যাই অন্যের কাছে চাই এটা একজন মোমিনের জন্য এটা কখনোই শোভনীয় নয় এটা কালিমার দাবি নয় কালিমার দাবি হচ্ছে রব্বুল আলমিন যেটা বলছেন ফরিব तुम्हें जी कलिमाय विश्वास करा तश्सा तुम्हें रखते तुम्हार खूब कामी डाक ही पाबा उजीब दाता दा क्यों डाक जो डाके उजीब से डाके सारा दे दुनिया के घोषणा देर का चाहले देखेंड़ा दी क्या आर् पक्षे सम्भव नए से जो घुमाय अपनी डाकले कि भावे साड़ा दिव्य সে যখন তার নিজস্ব কাজে প্রাকৃতিক ডাকে যখন সে সারা দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকবে আপনি ডাকলেই সে আসবে তার পক্ষে কতটুকু সম্ভব আপনাকে সহযোগিতা করা আমি কাকে ডাকছি এটাই আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যখন আমাকে ডাকে আমি সে ডাকে সারা দিই কাজে ও বান্দা আমি যেমন তোমাদের ডাকে সারা দিই ডাকলেই আমাকে পাও তোমাদেরও উচিত আমি যখন তোমাকে ডাকবো আমার পক্ষে মুওয়াজিন যখন ডাক দিবে হাইয়া আল সালাহা আল ফালাহ তুমিও চলে আসবে কারণ আমি রপ্ত তুমি আমাকে ডাকলেই পাও ডাকলেই তোমার উপকার আমি করি তোমার যে কোনো প্রয়োজন আমি মিটিয়ে দেই। আমার ডাকেও তুমি সাড়া দিবে এটাই বিশ্বাস লা আল্লাহ মিয়ার সুদুন বান্দা এমনটি করলেই সে সঠিক পথ পাবে আল্লাহকে পাবে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবে প্রিয় বন্ধুরা এই প্রসঙ্গে আমরা আগে আমাদের সাথেই থাকবেন আসসালাম জন্য রহমতুল্লাহ না দিয়ে তাম সৃষ্টির জন্য म के समस्त विश्व रहमत बनिए पाठाल शांति दूध कल सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी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 আর কি আছে দেখুন। সকাল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 পর আবারও একই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ সুবাহ বান্দকে আহ্বান করছেন আমাকে ডাকো তিনি কেমন তার পরিচয় তিনি দিয়েছেন হাই তিনি ই করেছেন তিনি কখনো ঘুমান না তন্দ্রাচ্ছন্ন হন না এক মুহূর্তের জন্য বান্দা থেকে তিনি দুনিয়ার আর কোন শক্তি এমন অবস্থায় নাই যে এক মুহূর্তের জন্য ওসে তার অধীনস্থ সম্পর্কে গাফেল হয় না এমন আর কেউ নাই কেউ দেখাতে পারবে না এই শক্তি সামর্থ্য কারো নাই একমাত্র আল্লাহ সুবাহর কখন তুমি কোন বিপদে পড়ো সেই আল্লাহ তোমার সারাক্ষণ তোমার জন্যে আল্লাহ তালা আছেন কাজী ফায়দুর মুখলিস আলহুদ্দিন কাজী সেই আল্লাহকে ডাকো মুখলিস ইখলাসের সাথে নিষ্ঠার সাথে সেই ডাকের মধ্যে কোন রকমের কৃত্রিমতা যেন না থাকে সেই ডাকের মধ্যে কোন রকমের শিরকত অংশীদারিত্ব যেন না থাকে সেই ডাক যেন যেন রিজিকটা হালাল হয় এক সাহাবি এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ দোয়া কবুল হয় না তো আল্লাহ রসুল হতাশা প্রকাশ করেছেন যে কিভাবে দোয়া কবুল হবে খাওয়া হালাল না হারাম খাবার এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হবে রাটি করে তুমি আল্লাহর আলমিন বলছেন আল্লাহর থেকে নিরশার্লা শুধু আল্লাহ রহমত থেকে নিরশ হতে পারে মোমিনের কাজ না এটা নৈরাস্যতা এটা কুফুরি আল্লাহর থেকে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা মুমিন করতে পারে না আর সম্ভব মমিন তো সময় আশাবাদী থাকবে আল ইমান বা ইনার রাজাউল খৌফ যেটা বলা হয়েছে যেটা তো ইমানের কাজ মুমিনের কাজ মুমিন আশাও করবে আল্লাহর ভয়ও থাকবে কালিমা যখন পড়েছি ইলা ইহ এটার দাবি এটা যে কখনো আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হব না যখনই কখনো কোন বিপদে পরবো আমি সাথে সাথেই আমার এই হাত দুটো আল্লাহর কাছে ফরিয়াদের হাত দুটো বাড়িয়ে দিব আল্লাহ আমি এই বিপদে আছি আমাকে রক্ষা করুন আমি যখন গুণাহ করব সাথে সাথে ফরিয়াদের হাত দুটো আল্লাহ আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করুন আল্লাহ রসুল সাল আলিয়া এ সম্পর্কে বলেছেন একজন অপরাধী যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ এমন ভাবে তাকে পবিত্র করে দেন যেন সে জীবনে কোনো গুনাই করে নাই আজকে যে প্রসঙ্গ সেটা হচ্ছে ভাই আল্লাহর কাছে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে না চাইলে অসন্তুষ্ট হয় বরং চাইলেই অসন্তুষ্ট হয় এটাই হচ্ছে দুনিয়ার রীতি এটাই হচ্ছে মানুষের নীতি বেশি চাইলে বিরক্ত হয় অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহুআ আলি আসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আল্লা রসুল বলেন মাল্লাম আলিহ আল্লাহর কাছে যে চাবেন আল্লাহ তার উপর নারাজ হন সন্তুষ্ট হন চাইলেই রব্বুলি আলমিন খুশি হয় যে আমার বান্দা আমাকে ভুলে না আসছে বান্দা যখন রব্বানা বলে আল্লাহকে ডাকে রব্বানা ও আমার রব আল্লাহ তহ আর ফেরিস্তাদেরকে ডেকে বলেন আরে আমার বান্দা কি বলল বলে আপনাকে আল্লাহ আপনাকে রব বলে সে ডাক দিয়েছে তখন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন আলম আব্দি আনো রব আরে আমার এই বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে আল্লাহ আকবার। আল্লাহ ফেরেস তাদেরকে ডেকে দিলাম এইভাবে আল্লাহ চান বান্দা আমার কাছে চাক সে আমার কাছেই তো ফিরে আসবে আমার কাছেই ফিরে আসুক অপরাধ করুক খাজারো। আবার ফিরে আসুক আমার কাছে আমি তো এই পরিচয় আমি ধারণ করেছি আমি তো রহমান এই পরিচয় আমি নিজের দিয়েছি আমি রহিম এই জন্য রব আলিনের রহমত থেকে কখনো নিরাশ হওয়া চলবে না আমি যেকোনো মুহূর্তে কোনো বিপদেই যে কোনো অপরাধ করি যখনই যাই করি সাথে সাথে আমার রবের দিকে আমার মন আমার দিল আমার হাত আমার সবকিছু আমার রবের দিকে আমি ফিরিয়ে দেই, নিশ্চয়ই আল্লাহ তার দৃষ্টি আমার দিকে বলেছেন আল্লাহ কারো যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে তার ইমান চলে যাবে যেহেতু আল্লাহর ওয়াদা এটা যে আমাকে ডাকলেই আমি সারা দিব ইনশাল এটা আল্লাহর কথা আমরাও সে রকম ভাবে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় যে কোনো চাওয়া পাওয়ায় আল্লাহর কাছেই ব্যক্ত করবো ইনশাল আল্লাহ সে ডাকে সাড়া দিবেন প্রিয় বন্ধুরা চমৎকার একটা বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে শয়তানকে যখন আল্লাহ তা বিতরণ করছিলেন শয়তান কিন্তু আল্লাহ সম্পর্কে জানতো যে আল্লাহ যেমন আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহর আরেকটা গুণ কিন্তু আছে রহমতের গুণ রহমান একটা আল্লাহর গুণ আল্লাহর সিফত আল্লাহর গুনবাচক নাম রহিম আল্লাহর গুনবাচক নাম আল্লাহর কাছে কোনো কিছু আবেদন করলে আল্লাহ ফেরান না এটা বলে আল্লাহর আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত সময় দেন দেন সুযোগ আপনার এই বান্দাকে বিভ্রান্ত করার জন্যে তার রগের রোগে আমাকে চলার ক্ষমতা দিয়ে দেন রব্বুল আলামিন কি বললেন যা তোকে দিয়ে দিলাম শয়তান যদি তার ইচ্ছা রব্বুল আলমিনের কাছে পেশ করে সেটা বাগিয়ে নিতে পারে আদায় করে নিতে পারে আমরা তো মানুষ শুধু মানুষ নয় প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উবত আমরা কেন পারব না আমার রবের কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে আসলে আমি চাচ্ছি তো না আমি চাচ্ছি না আমি অন্য কোথাও যাচ্ছি অন্য কারো কাছে চাচ্ছি আমি চাচ্ছি আমার বড় কোনো ক্ষমতাশীল ব্যক্তির কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতাধর ব্যক্তির কাছে আমি চাচ্ছি কোনো ভণ্ডের কাছে আমি চাচ্ছি আমার বাবার কাছে আমার কোন চাওয়া পাওয়া সব কিছুর জন্য আমি আল্লাহর দিকে না যেয়ে অন্যের কাছে ধর্ণা দিচ্ছি এটা মনে রাখতে হবে ওই বাবার রব যিনি আমার রব তিনি আপনার রপ তিনি আরেকজনের কাছে ধর্ণা দেওয়ার কোনো দরকার নাই। এটা মনে রাখবেন আমরা অনেক ক্ষেত্রে এরকম করি বাবা মায়ের জন্য অনেক সময় দোয়া করাই আল্লাহওয়ালা বুজুগদেরকে ঘরে আনি বরকেতর জন্য আনবো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা নিষেধ করব না কিন্তু এটা মনে রাখতে হবে আরেকজন আমার বাবার জন্য আমার জন্য যে আন্তরিকতা যেই মহাব্বত যেই ভালোবাসা নিয়ে দোয়াটা করবে নিশ্চিত আমার মতো সেটা হবে না আমি আমার বাবার জন্যে যে আন্তরিকতা নিয়ে দোয়া করব আল্লাহর কাছে এটা আরেকজন করবে না আমি আমার নিজের জন্যে যে মনো ব্যথা যেই কষ্ট নিয়ে আমি আমার রবের কাছে প্রার্থনা করব। আমার এই কষ্টের অনুভূতি আরেকজনের অন্তরে আসবে না এটাই স্বাভাবিক তো আল্লাহ তো ওইটাই আমার মনটা কতটুকু ক্ষত বিক্ষত হলো ওই ক্ষতবিক্ষত দিলকে সহযোগিতা করার জন্যে তার উপর রহমত নাজিল করার জন্যে আল্লাহ তো প্রস্তুত সেটা না করে আমি আরেকজনের মাধ্যমে দোয়া করাচ্ছি আরেকজনের কাছে ধর্ণা দিচ্ছি আরেকজনের কাছে দোয়া চাচ্ছি ওটা তো শিরিক স্পষ্ট আরেকজনের কাছে চাওয়া আরেকজনের কাছে সন্তান চাওয়া বিপদ থেকে মুক্তি চাওয়া আরেকজনের কাছে ধর্ণা দেওয়া এগুলো করা যাবে না পেয়ারে হাজিরিন এটা হচ্ছে কালিমা আর দাবি আমার সবকিছু হবে অন্য কারো কাছে বলছেন একটা সুন্দর কথা হুদা একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে এটা আল্লাহর হক আল্লাহর কাছেই চাইতে হবে আর যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় আল্লাহ চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যারা অন্য কারো কাছে চায় বিষয় এরা তো কিছুই করতে পারবে না কিছুই না তাদের কিছু করার ক্ষমতাই তো নাই আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন ইল্লা যেমন কেউ পানির দিকে হাত বাড়ালো এটার কোন উদাহরণ দুনিয়ার কেউ দেখাতে পারবে হাত বাড়ালে পানি মুখের মধ্যে চলে আসে কেন আসে না কারণ পানির ওই ক্ষমতা নাই মুখের মধ্যে আসার তুমি হাত বাড়াতে পারো কিন্তু যার ক্ষমতা নাই তোমার মুখের দিকে আসার তুমি হাত বাড়ালেই কি আসবে কখনো নয় অর্বুল্লাহ আলামিন চমৎকার উদাহরণ দিয়েছেন এইভাবে যে সমস্ত পীর পীরাউলিয়া বুজুগদের কিছুই আমার জন্য করার নাই তাদের কাছে যখন আমি চাবো এটা তাদের করার কিছুই থাকবে না কারণ এই ক্ষমতা অরবুল্লাহ আলামিন তাদেরকে দেন নাই অরব্বুলি আলমিন আমাকে তো বলেছেন তুমি সরাসরি আমার কাছেই চাও আমিই তো দিব এই এক প্রসঙ্গ আরেকটা প্রসঙ্গ বলে আজকের মতো শেষ করবো সেটা হচ্ছে যে আমরা অনেকে বিপদে পড়লে আল্লাহর কাছে চাই হচ্ছে আবু হরাই রদাহ তালু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলী আসালাম ইরসাদ করেছেন আল্লাহ তার বিপদের সময় তার ডাকে সারা দেওয়া ইন্দার সে সেজন্য তার সুসময়ে আল্লাহকে বেশি বেশি ডাকে তাইলে তার দুঃসময় ওরব্বুল আলমিন তার ডাকে সারা দিবেন আমরা বিপদের সময় আল্লাহকে ডাকি কিন্তু সাড়া পাই না কেন পাই না সুসময়ে যে আল্লাহকে ভুলেছিলাম বিপদের সময়ে যদি আল্লাহকে পেতে চাই আল্লাহর সাহায্য পেতে চাই সুসময় আল্লাহকে ভুললে চলবে না এটা কালিমার দাবি দুঃখের সময় বিপদের আলামিন করেছেন আল্লাহ আমাদেরকে সব বিষয়ে আল্লাহর কাছে চাওয়ার মানসিকতা তৈরি করে দেন আমিন আগামীতে কালিমার দাবির আরো একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশা আল্লাহ আমাদের সাথেই থাকবেন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 লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে কে বৃদ্ধি করতে পারে আপনার সম্পদ বাড়বে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বান্ন এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন আট তিন আলাইকুমতুল্লাহ আমি জানা দিবি আপনারা দেখছেন